হজরত পিসুর অনেক কি সকালে আসতে পারবে না আজকে আমিরুল মুজাহিদ হজরত পিসুরের কাছে জেহাদি বয়াদ আমরা গ্রহণ করব ইনশাল্লাহ যেহেতু মুসলমান হয়ে যেতে চাই সেই কারণে আমিরুল মুজাহিদিন হজরত পিসুর পরে তিনি বাদ গ্রহণ করবেন আমরা যারা ইসলামের জন্য মানবতার জন্য করবেন আপনাদের সুপরিচিত হাবিবুল্লাহ কুয়াকাটা হুজুর আসসালাম নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সকলকে দান করেন সকলে বলুন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع সদা কর্লা হল সকলে মোহব্বতের সাথে একটু জিকির করি লা চট্টগ্রামের আগ্রাবাদের ঐতিহাসিক জাম্বুরি চরমের নমুনায় তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি তিন দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি লক্ষ কোটি তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দর নয়নের মনি আমাদের সকলের আস্থা ও শ্রদ্ধা ভাজন। হকের মূর্ত প্রতীক আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনা দাম বরকাত আলিয়া মুয়াজ মুকরম হজরতলাম ইকরম দূর দূরান্ত থেকে আগত ইসলামা আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্র ও সুযান রব আলীন আমাদেরকে হায়াত তৈবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের এই মুবারক মজলিশ আশা ও বসার মতো কালামুল্লাহ শরীফের ছয় হাজার ছয় শতষট্টি আয়াতের মধ্যে হতে ছোট্ট একখানা আয়াতিমা তেলাওয়াত করেছি আল্লাহালা যদি তাওফিক দান করেন আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে যতক্ষণ আলোচনা করব আপনারা দোয়া করবেন আল্লাহ তা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে কণ্ঠ ভালো রেখে মন মানসিকতা ভালো রেখে আমি নালায়কের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যে কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়তের জন্য প্রয়োজন হয় বলেন আমিন আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে কারণ আলোচনা করার মতো আপনাদেরকে সামনে নিয়ে চেয়ারে বসার মত যে যোগ্যতা দরকার সে যোগ্যতা আমার নেই সে জ্ঞানও নেই সে এলেমও নেই আমার চালান বা পুঁজি একমাত্র আপনাদের দোয়া আমি যে বোঝার জন্য এর পূর্বে আর বলতে পারবো না সংক্ষিপ্ত আল্লাহ রব আলিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠাইলেন এর উত্তর দিয়ে আল্লাহ বলেন আমালা। था दुनिया क्या नम्बर परीक्षा आल्ला गुलामी आल्ला परीक्षा करबेंब আল্লাহ তাকিদ দিয়া বলেন গুরুত্ব দিয়া বলেন পরীক্ষা করবই করব পরীক্ষা ছাড়া কেউ খালি থাকতে পারবে না কি দিয়া অনেকগুলো জিনিস আছে পরীক্ষার মাধ্যম আল্লাহ এ আয়াতে কয়েকটা মাত্র উল্লেখ করেছেন এ ধনী তোর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা খবরদার অহংকার করিস না পরীক্ষায় ফেল করবি हे भी हराम खास्ता चुरी करा अभावी करा परीक्षा फेल कर भी परिणामे जहानुमान ओ पुरुष तुमार जो पुरुष हवा तई परीक्षा ও নারী তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা ও আলেম তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা ও ডাক্তার তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা আল্লাহ দেয়া বলেন বন্দা আমি আল্লাহ কিছু জিনিস দিয়া তোমাদের পরীক্ষা করবই করব। এর মধ্যে একটা হল খাও আমি আল্লাহ ভয় দেখা পরীক্ষা করব। ভয় দেখাব কেন ভয় দেখার পরে ভয় পাওয়ার পরে যাতে আল্লাহর ভয় আল্লাহ আল্লাপ ফদরের সময় একটা ভূমিকম্পের নারা সারা বাংলাদেশের মধ্যে দিয়েছেন চট্টগ্রাম হয়েছে জোরে বলেন আল্লাহ একটু ভয় দেখাইছেন কেমন ভয় এত ক্ষমতা এত দাপট কিসের খালেদা জিয়া কিসের শেখ হাসিনা যখন নাড়া শুরু হয়ে গেছে কোথায় গাছ কোথায় বড়িঘাট সব দৌড়ায় রাস্তায় নামছে জনতার কাতারে ক্ষমতা কমতাকার আয়া তের মালিককে মৌ তোর মালিককে সমান দেওয়ার মালিককে সম্পদ দেওয়ার মালিককে গরিব বানানোর মালিককে ধ্বনি বানানোর মালিককে সুখে রাখার মালিককে দুঃখে রাখার মালিককে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে সব কিছুর মালিককে আল্লাহ আত্মান আর জোরে বলেন আল্লাহ হাত্ম আর জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ ক্যাম কাক হিন সনাতি অনুসুকী মিয়া মিল ও মহিয়া মা اما حيا واما mati لله رب العالمين مسلماني بوعد قر هذا কোরবানি দিবে মুসলমানের টাকা পরেজারি আল্লাহর জন্য মুসলমান হাসবে আল্লাহর জন্য মুসলমান কাঁদবে আল্লাহ জন্য মুসলমান কথা বলবে আল্লাহর জন্য মুসলমান চুপ থাকবে আল্লাহর জন্য মুসলমান ঘুমাবে জন্য মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর মুসলমান খাবে আল্লাহর মুসলমান না খেয়ে জন্য মুসলমান ব্যবসা করবে আল্লাহর ব্যয় করবে আল্লাহর জন্য মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য মুসলমানের যা কিছু হবে সব হবে একমাত্র রেজায় মাউলা हाथ नामानोना कष्ट उठाया राखें सकल क्षमत मालिक के जर मुखर मिल नहीं हाथ नामान जिल आते मारा ভালো লাগে না খারাপ লাগে সকল ক্ষমতার মালিককে মরণ পর্যন্ত এই কথার উপরে কামার থাকা যাবে মরণের আগে তুমি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে আপ্রাহ লিঙ্কের পুঁজিপুঁজি কুহুরে গণতন্ত্রের প্রার্থীর পক্ষে ছিল মর তখন তোমার কথার সাথে মিল নয় এটা মোনাফিকের আনা আমার মনাফিকিরের জন্য আল্লাহর একটা ভোট আছে মনাফিকের অবস্থান জাহান নামের তলদেশমতার মালিক আল্লাহ কবুল করেন হাত নামা বায়না আমার আল্লাহ পরীক্ষা করবেন ভয় দেখাইয়া জল পরীক্ষা করবেন তার মধ্যে আর একটা জোর দিয়া পরীক্ষা করবেন কি দিয়া জোর বলবেন আল্লাহ তুমি খুদার কারণে সুদ আনো কিনা पेटर जंत्र सहयोग करते गरीब अफसुस कर लाभ नाई लाभ नीपोर्ट ना मध्य पाथर बरे दुआ आ। आ। आ। खुदार जन्ना सहय करते खबर दाओ आल्ला दीना नबीजी दिन दवा दिखा रवाना हनमदे फारे डी माग দরজা খুলো হাসানকে দেখবো হোসেন না কোন জবাব নাই আবার কোন জবাব নাই এবার নবীজি ডাক দিলেন মাগ কি অন্য দরজা খ এবার ফাতেমা ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দেওয়া বলে বাবা ও বাবা তুমি তো অন্যায় করতে পারো না তুমি তোর আহমাতুল্লি तुमा के, के देख मेरा जो शवशुरड़ी जाए हठात कर जख खबर पाए बाबा आई आनंद लागे कोले तब बाबा दर्जा जे खुलब দরজা খুলে তোমার সামনে যে দাদা পরিমাণে পরিবারের কেমন অবস্থা নবীজির কাদের মধ্যে একটা বাড়তি চাদর ছিল নবীজি বললেন মাগ এই চাদরটা মাথায় দিয়া তারপরে দরজা খুলে দরজার ফাঁকা দিয়ে চাদর দিলেন ফাতে দরজার কান্না শুরু করে দিছে ফাতমা ডাক দিয়া বলে বাবা কেন কান্দ নবীজি ডাক দিয়া বলে মা তোর চেহারাটা শুকনা কেন তক্ষ দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে কেন মা तीन दिन खबर ना दसंदर मगा खुदार जंत्रणा सह्य करते ও বাবা কোন সন্তান যদি তিন দিন পর্যন্ত খাবার না আর কাছে মায়ের মায়ের কাছে খাবার খাবার চায়। মা দিতে না পারে বলো বাবা মায়ের কাছে কেমন লাগে বাবা নবুজি ডাক দেয়া বলেন ওরা এখন কোথায় আত্মা ডাক দেয়া বলে বাবা ওই যে তাকায় দেখো চুলার মধ্যে পানি ফুটাইতেছ কিছু নাই মধ্যে কিচ্ছু নাই হাসান হোসেন দুজনে কি আনন্দ মা খাবার বসায় দিচ্ছে আসলে বাবা ভিতরে পানি ছাড়া কিচ্ছু নাই ওরা আনন্দ করতে করতে ঘুমা গেছে ঘুম থেকে জেগে যদি বলি বাগ খাবার হয়েছে কি জবাব দিব बस गे नबीजर गलाटा जरा दीजिए नाना तुम्हें आपसे भलो होाना आज के एक विचार करो নভিজি ডাকাই ভাই দ্বন্দ্ব নয় আজকে বড় কঠিন একটা মামলা তোমার দরবারে দায়ের করতে চাই আজকে মায়ের দুইজন সম্পদ বাদী হইয়া মাকে আসামি বানাইয়া नाती हमें श्रेष्ठ हिस्सा मे देखो ना नी देखो ना सन्तान देखो ना प्रशासन देखो ना सठिक देख विचार करो হাসান হাসান নবীদের সামনে দাঁড়াইয়া প্যাদ উপর থেকে কাপড়টা সরাইয়া যা বলে নানা তাকায় দেখো আমাদের মা তিন দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া প্যারটা কাপড় পিদিন যাদের লেগে গেছে রে নানা আমাদের মায়ের বিচার চাই দিন পর্যন্ত কেন আমাদেরকে খাবার দেয় নাই নবীজি চোখের পানি সেরে বাচ্চাদের মতো কামে বলে ও নাতি এই বিচার আমি করতে পারব না হাসান হোসেন বলে দেখছ নিজের মেয়ে এজন্য বিচার করতে পারল না নবীজিটা একদি বলে নাতি দ্বারা বিচার করবো কি তার আগে সাম নবীজি আসামির কাজ করে তারাই উপর থেকে চাপকটা সাল যেই বিচারকে নিজের সাত দিন পর্যন্ত না খাওয়া সে তিন দিন না খাওয়ার বিচার ক্রমে করবে এ চট্টগ্রামের মুসলমান যেই নদী ক্ষুধার্তায়িকা দিন কায়েম করে গেলেন এই দিন কায়েমের জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না কিসের মায়ের পরশ ধরিয়ার পাগল ঘোষণা অর্থের পাগল ঘোষণা টাকা পয়সা দিয়া কি করবি লাভলাই লাভলা দিনের জন্য জীবনটা করবান দিনের পেটে পাতর বেধে দিন কায়েম করে গেলে এই দিন এখন কায়েম রাখার জন্য যারা চেষ্টা করে তাদের সহযোগিতা করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না এখনি কি আছে এই যে চরমারি মুজাহিদ কমিটি অনেক ছাড়া বাংলাদেশি ক্রীড়াতণ মাদ্রাসা কোরআন শিক্ষা বোর্ড ডিম ক্যাম্প সংগঠন কোটি কোটি টাকা প্রয়োজন বাংলার মিনে আছে ঠিক কি না চরমারিছিল আজকে चो चोर पानी मैं लोक चाहबूर आगे बुझीना टापार नई महफिल मद्रासा क्रा शिक्षा बोर्ड मोजाइद कमिटी दिन कायम संग একটা লক্ষ টাকা দিন কেমন সংগঠনের জন্য দিবেন এখানে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানা দিবে কে আছেন দেখি একজন মানুষ আমি একটা লক্ষ টাকা দেব হুজরা বাড়ের বেশি সাধ্য নাই আমি একটা লক্ষ টাকার নাম লাগাইতে চাই তবে একটা কথা স্মরণ রাখতে হবে সবার টাকা দিয়া দিনের হয় না সবার টাকা দিয়া হয় না কারো টাকা দিয়া সিনেমা যাত্রা নাটক হয় কারো টাকা দিয়া দিনের খেদমত হয় তবে যা টাকা আল্লাহ কবুল করেন তার টাকা দিয়া দিনের খেদমত হয় কে আছেন একজন লোক যে হুজুর আমি এক লক্ষ টাকা দিব পিসুজরা আবার জন্য আজকে দোয়া করবেন করবেন খুশি সবাই বসে বলেন আপনি আপনি স্টেজ আসেন আপনি খুশি আসেন কষ্ট করে ওনাকে একটু জায়গা করে দেন হ্যাঁ হ্যাঁ নাম বলবো কিন্তু দাঁড়াই নাম বলবো কিন্তু খাস রা এই জামগুড়ি ময়দানে আস আল্লাহর রহমত যদি নাজিল না হইত তাহলে সে এক লাখ টাকার জন্য দাঁড়াইতে পারত না বলেন সন্দেহ থাকলে এই থাকবে না একটু দ্রুত আসেন এক লাখ টাকা দেওয়ার মতো আর কেউ আছেন আমার ফায়দা বান হবে একজন হাজি সাহাবের কাছে সাংবাদিক গেছে সাক্ষাৎকারের জন্য হাজি সাহেব শুনছি আপনার অনেক জমিন আপনার অনেক সন্তানাদি তো বলেন তো কতটুকু জমিন কয়জন আমার কথা শুনতেছেন তো বলে আমার বিশ বিঘা জমিন আছে আরো একজন মানে দুইজন দুইজন পায়ে গেছে নাম বলবো একটু পরে নাম বলবো আমার কথাটা শেষ করি সাংবাদিকের আগ হয়ে গেছে আমরা জানি বারো চোদ্দটা ছেলে চার পাঁচটা মেয়ে কমাই বললেন কেন কয়ে দেখো বাবা তোমাদের নজর আমাদের নজর আমার নজর একটু ভিন্ন কি আমার জমিন অনেক বিঘা এর মধ্যে থেকে মাত্র ২০ বিঘা জমিন আমি মাদ্রাসা মসিরে দাম করছি এটাই আমার আপনার বিবির যদি এখন মারাত আল্লাহ না করুন মারাত্মক অপারেশনের লাগে সব টাকা তবুও করাবেন কিনা জড়া বলেন কিন্তু দানের শিলায় আল্লাহ আপনাকে এই মহামারীর থেকে হেফাজত যদি দেখেন দান করার পরে বিপদ তাহলে মনে করবেন এর চাইতে বড় বিপদ হতে পারত সেটা আল্লাহ এই দানের কারণে এক নম্বর যে ভাই দাঁড়িয়েছিলেন কই আর সামনে আলহামদুলিল্লাহ মেসাস কামাল কর্পোরেশন কামাল উদ্দিন ভাই আল্লাহ কবুল করেন আমিন বলতে কৃপণতা করলেন না বলেন আমি একটু দোয়া করলাম তোমার হলির বাকি সম্পূর্ণ দোয়ার মধ্যে তোমার বন্দাকে তুমি কবুল করে নিয়েও বলে না আমিন বসেন কামাল ভাই আর একজন হলেন আমাদের রহমান ভাই ইসলামী আন্দোলনের উপদেষ্টা তার ছেলের নাম রাজু রাজুর আমার আল্লাহ মুফলেজ ভাইকে আসলেই মসলেজ বানায় এক লাখ টাকার আর পাইলে ভালো হইত প্রত্যেক তিন শূন্য কথা কয় না আর একজন লোক পাইলে ভালো আল্লাহ আর কবুল করেন এখানে অনেক মকবুল আল্লাহর বান্দা আছেন যদি আপনারা আমিন বলেন আর একজন পেয়ে যাব আল্লাহ আর একজন লোক এক লাখ টাকার জন্য কবুল করেন বলেন আমি আর বলেন আমিন আল্লাহ আর একজন লোক এক লক্ষ টাকার জন্য কবুল করেন বলেন আমিন আর ওসরে বলেন আমিন অন্তরটা আল্লাহর দিকে জুকাইয়া মনটা নরম করে একটু ডাক দেন তো আল্লাহ আল্লাহ সংগঠনের জন্য একজন লোক এক লক্ষ টাকার জন্য কবল করেন বলে নামি আরজরে বলেন আমি আর ও বলে নামি পাওয়া যাবে যদি ওদিকে থাকে তাহলে তো বুঝবো না যদি দূরে থাকেন তাহলে আপনারা এদিকে আসতে পারেন স্টেজে চলে আসবেন হ্যাঁ মা আপনারা যদি আপনারা দিতে চান আপনাদের এত বড় মসজিষের মধ্যে আমি সবাইকে দেখতেছি না আমি এবার দ্বিতীয় স্টেবে যেতে চাই পঞ্চাশ হাজার কই কই পাইছি নাকি কই আলহামদুল্লা আসেন আসেন আসেন আসেন আসেন আসেন আরে আসেন সব মানুষ আসেন আসেন স্টেজ আসি কি নাম এ মুজাহ নাম মোবাইল নাম্বার ঠিক সবাই বললেন না সবাই বলেন না যিনি দাঁড়ানো বলুক আর কেউ বলেন মোহাম্মদ আলাউদ্দিন ভাই এক লক্ষ টাকা ভিজিটিং কার্ড থাকলে একটু পাঠায় না খেয়ে আগে আম ঘটেছে আপনাদের আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহ কবুল করছে এরপরে একজন পাইছি তার মানে কি এই মসলিদ যে কবুল হয়ে গেছে কোন সন্দেহ নাই না ुजुर केिकिर शुरू करुजुरी आसबें इंशाल्ला पंचाश हजार टोक ची आसम उड़े पंचाश हजार टोकमुखी मारा डाइट शुद्धम दोआा नार्जन कथा आशा कर दोआा आल्ला हाजी मोहम्मद मानिक हाउलदार উনি কয়েকটা কোম্পানির অংশীদারিং সামনে আসতে সবাই একটু মন ভরে দোয়া করেন না নাকি নয় কিন <that's>